সালাম আলাইকুম হিসাবে এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে রসুলসাল্লাম তার জীবন কাটাতেন যেমন জুমার দিনে ঈদের দিনে গুরুত্বপূর্ণ যে কোন অকেশনে সেটি আমাদের জন্য একটা সিরিয়াস বিষয় কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে রাসুল সাল্লাহ অনুসরণ করি আমাদের সবারই সেটা করা উচিত কারণ সুরাল এর মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন হাসানা নিশ্চয়ই রাসুল্লার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অতপ সে আদর্শের পথ ধরে ঈদের দিন রাসুল সাল্লা সাল্লাম কি করতেন সেটা আমাদের সবারই জানার বিষয় আমাদের কৌথল থাকাটা স্বাভাবিক তার শুন সেটা আমরা একটু তুলে ধরি এত দুটো ঈদ উল ফর এবং ঈদ উল আবহা রাসুল ঈদের দিন উত্তম এবং সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরা পছন্দ করতেন আর সেটা বুখারের হাদিস থেকে বুঝা যায় যখন তার কাছে একটা স্পেশাল পোশাক নিয়ে আসা হল তিনি তখন ওই পোশাকের जेह आईनी बैधता नहीं पढ़ार पुरुष पोशाकते नहीं तब यह हादीस मध्य सुंदर पोशाक ईद पढ़ा टाइम तेम कि इंगित करा बुझा जाए पोशाक सुंदरको पोशाक दरकार नहीं बर कथा बोझा जाए सूंदर पोशाक पढ़ा उत्तम আ কোন কোন হাদিসে যদিও তার গোসলের কথা এসেছে তবে সেটি কোন অথেন্টিক হাদিস থেকে সমর্থিত নয় কিন্তু তার মানে এই নয় যে আসলে ঈদের দিনে গোসল করা যাবে না স্বাভাবিক পরিচ্ছন্নতার অংশ হিসেবে ঈদের দিন গোসল করা যেতে পারে কোনো অসুবিধা নেই আর রাসুলসুল্লাহাম যদি ঈদুল ফিতর হতো তাহলে তিনি বাসা থেকে কিছু খেয়েই তিনি বের হতেন কারণ এটা তো ঈদ উল এদিন তো আর উপবাস থাকা যাবে না এই দিন ঈদের সালাতের আগে রোজা তোমরা রাখো চাঁদ দেখে এবং রোজা তোমরা ভাঙো চাঁদ দেখে তাইলে রোজা ভাঙার প্রশ্নটা আসে যখন সকালবেলা কিছু খাওয়া হয় আর ইদুল উল ক্ষেত্রে তার আমলটা একটু ভিন্ন ছিল তখন তিনি কুরবানি করা পর্যন্ত আসলে কিছু খেতেন না ক্ষেত্রে তিনি ঈদ আধার সালাতে চলে যেতেন পরে তারপরে তিনি কোরবানি করতেন এবং কোরবানি কখনো তিনি ঈদ সালাত আগে করতেন না ঈদ আধার আগে করতেন না এরপরে রসু সাল্লা সাল্লামের আমল আমরা দেখি যে তিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং তিনি ঈদ সালাদ দুটোই ঈদগাহে পড়তেন ঈদ উল ফিতর এবং ঈদ উল মসজিদ থেকে বের হয়ে ঈদগাহে পড়তেন তাহলে ঈদগাহের সালাত তিনি পায়ে হেঁটে যেতেন এবং তিনি ঈদগাহ থেকে বাসায় ফেরার পথে ভিন্ন পথে এটা তার আমল ছিল এবং ঈদের সালাতে তিনি নিজে থাকতেন এবং সকল মুসলিমদেরকে নারী পুরুষ সবাইকে ঈদের সালাতে আসার তিনি নির্দেশ দিতেন এমনকি যুবতী মেয়েদের আসতে বলতেন এবং যারা মাসিকের মধ্যে হাইজুরা তাদেরকেও আসতে বলতেন তবে হায়তাদের ব্যাপারে তিনি বলছেন নির্ধারণ করেছেন সালাদ সালাত প্রত্যক্ষ করার জন্য এবং ঈদের সালাদে অংশগ্রহণ করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছিলেন তিনি ঈদের সালাত পড়তেন এবং খুব দিতেন ঈদের সালাতের পরে তো এগুলো ছিল রাসুল সাল্লাহ আমল তিনি এদিন খুশবু ব্যবহার করতেন এবং বিশেষ করে ঈদ উল ফেতরের দিন যাতে ঈদের সালাতের আগেই মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে যায় সেজন্য তিনি জাকাতুল ফেতর ওয়াজেপ করে দিয়েছেন এভাবে রাসুল সাল্লা সাল্লামের ঈদের দিনের সামগ্রিক যে কর্মকাণ্ড সেটা দেখি যে অত্যন্ত আদর্শমূলক চমৎকার समाज से आनंद सामिल है ईद टा के सतर्क करते हैं जान ईद मध्य जन अब पपाचार अन्या दुर्नीति पापर का संप्रक्त ना ईद तो एक बह रसुल्ला सामने উপস্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন ঈদ হচ্ছে ইবাদা আর ইবাদা অবশ্যই আল্লাহ এবং তরাসুল সাল্লা সাল্লামের পরিপালিত পন্থাই সম্পন্ন করতে হবে আমরা আজকে দেখি আজকের প্রেক্ষাপটে অনেক মুসলিম ঈদের দিনে নানা রকম পাপের কাজে লিপ্ত হয় গান বাজনা বাদ্য নাচ এবং হয়তো অশালীন দৃশ্য খারাপ নাটক ইত্যাদি অনেক কিছু তারা করে থাকে এটা রাসুল সাল্লা সুন্দর পরিপন্থী এবং তার নীতির পরিপন্থী রাসুল সাল্লাহাম কিভাবে উদযাপন করতেন কেন আমরা সেটা জানব জানব এজন্য যে আমরাও সেভাবেই ঈদ উদযাপন করব এর মধ্যে কোন বাড়াবাড়ি আমরা না করি আমরা যেন ঈদের ইসলামিক কালচারটাকে ধরে রাখি এবং আমাদের এই ঈদের কালচারের মধ্যে আমরা যেন অপসংস্কৃতি অন্য ধর্মের কালচার অন্য ধর্মের পোশাক অন্য ধর্মের চিন্তা চেতনা অন্য ধর্মের উপলক্ষগুলোকে টেনে না নিয়ে আসি আমরা দেখেছি আমাদের অনেক মেয়েরা ঈদের পোশাক ইসলামী পোশাকের সীমা করে অন্য পোশাকগুলোর জন্য তারা হয়তো খুব আকাঙ্ক্ষিত হয় ছেলেরা তাদের ইসলামিক পোশাক বা বেশভূষার বাইরে তারা চলে যায় যাই হোক আমাদের দিনী কালচার আমাদের সাংস্কৃতিক কালচার আমাদের ঈদের আরো যে আনন্দ উল্লাস সর্বক্ষেত্রে আমরা রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য সেটি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন রসুল সাল্লাহাম আদলেই আমরা ঈদ উদযাপন করতে পারি হরদা ও সাল্লা সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন